কান্না সো ওয়াহিদা দুনিয়ার মানুষ এক দল ছিল এক উম্মা ছিল। যে সময়টা এই সময়াতা ওয়াহিদা সকল মানুষ এক দল ছিল মানে সবাই মুমিন ছিল কোন কাপের মুর্শিদ পৃথিবীতে আল্লাপাক বলতেছেন তখনই আল্লাহাক নীদেরকে পাঠিয়েছেন মুবাসের নবীদেরকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাপাক যেন মানুষের মধ্যে ওই কিতাব অনুযায়ী ফয়সালা করা যায় তাহলে কিতাব নাজিলের উদ্দেশ্য লিয়াহ কুমা নাস মানুষের মধ্যে মানুষ লাভ করে দুনিয়ার মানুষ একতালাভ করে কি নিয়ে তাওহি তার সেরেক নিয়ে একতালাভ করে তাহি তার সেরেকের মীমাংসা করবে কিসে আল্লাহর কিতাবে আল্লাহ কিতাব বলে দিবে কোনটা বিষয় হলো এটা দুনিয়ার মানুষের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও তারা ওই বিষয়টি নিয়ে আস্তালাভ করে সুস্পষ্ট তহিদ এবং শেখ কোনটা তাওহিত কোনটা শেরেক এটা সুস্পষ্ট জানার পরেও লাভ করে আল্লাহ এটা হলো গুরুত্বপূর্ণ একটা জিনিস বাজেয়াম্বাই না মানে প্রতিহিংসা বশত বাজাম বাজেয়াম বাইনা তাদের নিজেদের মধ্যে প্রতিহিংসা বসত মানে আরেকজন খুব ভালো কোরআন সন্না বলতেছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে তিনি আমার ফিরের মুড়িদ না। মানে আমি যেই ফিরের মুড়িদ আরেকজন যিনি ভালো কথা বলতেছে আলোচনা করতেছে দাওয়াত দিচ্ছে উনি আমার ফিরের মুড়িদ না উনি আরেক ফিরের মুড়িদ নেয় বা উনি যেহেতু আরেক ফিরের মুড়িদ এবার উনি যাই বলো না অথবা তিনি আমার দলের লোক না আমি যে দল করি উনি সেই দল করে না তাহলে অর্থাৎ প্রত্যেক দল প্রত্যেক তরিকা প্রত্যেক সিলসিলা তারা মনে করে যে পৃথিবীতে একমাত্র হক হইল আমার দল আমার তরিকা আমার সিলচিলা আমার তরী আমার যা আছে সব কিছু হল থাকলে একমাত্র সব বাতিল এখন যে কেউ ইসলাম প্রচার করবে দাওয়াত দিবে তাওদের কথা বলবে তাকে অবশ্যই আমার হুজুরের কাছে এসে আমাদের দলভুক্ত হইতে হবে তারপরে করতে হবে আমাদের দলভুক্ত না হয়ে যদি হয় আমার হুজুরের মুড়িদ হয়ে কাজ করতে হবে তাহলে তুমি ঠিক আছো আমার হুজুরের মুরিদ না হলে তুমি ইহুদিদের দালাল এই দেখবেন আমাদের দেশের কিছু লোক বলে যে যার কোনো ফির নাই তার ফির ছয়টা ইহুদিদের দালাল এবং ইহুদিরা দেখেন কোরআনে যে ইহুদিদের কথা আসছে সেই ইহুদিদের সাথে বর্তমানে ইহুদিদের মিল নেই কোরআনে যে ইহুদিদের কথা আসছে তারা মানুষদেরকে কোরআন সুন্দর থেকে দূরে সরাই দেয় আর বর্তমান যুগে আমরা তাদেরকে ইহুদিদের দালাল বলি তাদের কাজ হইলো মানুষদেরকে কোরআন দিকে সম্পৃক্ত করাই দে মানুষদেরকে বলে যে সব সেরে ছেড়ে দিয়ে কোরআনের দিকে আসো সুন্নার দিকে আসো তাহলে ইহুদিরা অনেক পরিবর্তন হয়ে গেছে পৃথিবীতে ইহুদিরা আবার দেখেন কোরআনের আয়াত দিয়ে দিয়ে দলিল দে একবারে অমুক সুরার এত নম্বর আয়াত তারপরে ইসলাম তাহলে বোঝা যাচ্ছে ইহুদিরা এখনছে পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যাক কি বলেন এই যে জিনিসটা ঘটতেছে এটার কারণ কি আল্লাহাক এটার একমাত্র কারণ হল বাগাম দেখবেন যে বাংলাদেশে যত মসজিদের সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন মোতালি সাহেব আছেন ধরেন আপনার থেকে নিরানব্বই বাঘ মসজিদের সভাপতি কোনোই ম্যাম সাহেবকে কোনোদিন বলতে শুনছেন যে শার্ট প্যান্ট পরা হারাম সুতরাং যিনি শার্ট প্যান্ট পরেন তিনি মসজিদের মোতাবালি হতে পারবেন না সভাপতি হতে পারবেন না সেক্রেটারি হইতে না এই কথা শুনছেন কোনোদিন এখন দেখা যায় একজন এইটা উনার বড় অপরাধ যে উনি ইসলামের কথা বলে উনি সার্কেন্ট পরে কেন শার্ট পরা হারাম এটা ইহুদিদের পোশাক এখন আপনার মসজিদের সভাপতি যে ইহুদিদের পোশাক পরে সেটা তো বলেন না সেটা যদি হারাম হয় তাই আপনার চাকরি থাকবে না মসজিদে ওই জায়গায় সুপ আরেক জায়গায় মানে প্রতিহিংসা বসত এগুলা হলো সব আল্লাপাক অনেক জায়গায় বলছেন যে এই যে বিরোধিতাটা এই বিরোধিতাটার মূল কারণ বাঘয়াম বাই না হুম প্রতিহিংসাবশত